বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুঁড়ো ও ঐন্দ্র ইন্দ্রজালিক। সত্যজিৎ রায় জন্ম দোসরা মে সালে बांगला्य पुरोश्कार, तार और बांगला चलचित्रे छाट व्यक्तित्व एकदि चलचित्रिचालनार्जन जेमन भूषित होनरि अस्कर फर लाइफ टाइम अचीवमेंट पुरस्कार तेम ही साहित्य रचनारे आनंद पुरस्कार विद्यासागर पुरस्कार इत्यादि सृष्ट तारिणीचरण बाणुज्य ओर फे गल्पलिए तारिणी खुड़ो एक विस्यकर चरित्र तारिणी खुड़ो से ही बांगाली प्रतिनिधित्व करें जे बांगाली भ्रमण पीपासु जे बांगी एडभेरप्रिय সারা জীবন নানান কাজ করেছেন খুঁড়ো কখনো টলিউডে অভিনেতা কখনো ম্যাজিশিয়ানের সেক্রেটারি কখনো শিকারী কখনো খেলোয়াড় এরকম আরও কত কি যদিও কোনো কাজেই বেশি দিন টিকে থাকতে পারেননি খুঁড়ো বয়স হয়ে যাওয়ার পর অবশ্য কলকাতা চলে আসেন খুঁড়ো বয়স বাড়লে কি হবে বুড়োদের কোম্পানি নাকি ওনার মোটেই পছন্দ হয় না গল্পের আসর জমাতে তারি নি খুঁড়ো জুড়ি মেলা ভার গল্প বলাটাও যে একটা আর্ট সেটা বারবার প্রমাণ করেন খুঁড়ো আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প একশো বইটি থেকে গল্পটি প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 19৮৬ সালে প্রধান চরিত্রে তারিণীখুড়ো ও চমকলাল তারিণীখুড়োর ভূমিকায় শ্রী পরায়ণ বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধার আমিদীপ শুরু হচ্ছে তারিণীখুঁড়ো ও ঐন্দ্রজালিক দুধ চিনি ছাড়া চা ভেরি গুড মিনিট দিনে এসে পড়ল বললো ম্যাজিক দেখতে গিয়েছিল অর্ন অব দি গ্রেট খুব ভালো লেগেছে খুড়ো বলল? ম্যাজিকের কথা যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি কিছুকাল ম্যাজিসিয়ানের ম্যানেজার ছিলাম অবশ্যই তোরা তো জন্ম আসনি জিজ্ঞেস করলো আসল নাম জানি না তবে স্টেজের নাম ছিল চমকলাল বাঙালি না পশ্চিমের লোক খুব নাম করেছিল ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয় আমি আপনার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করি যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারই করতে যাব কেন তবে এ দেখলাম খাঁটি মাল যাকে বলে স্টেজ তা তো আছেই আবার তার সঙ্গে আছে থট রিডিং সে এক অবাক করা ব্যাপার সবচেয়ে শেষে আসতো এই খেলা জাদুঘরে চোখ মেধে দেওয়া হতো তারপর স্টেজের দিকে ফিরে বসে এক একজন দর্শকের সিটের নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন চমকলাল সে লোক কী চাকরি করে তার কোনো ব্যারাম আছে কিনা সে কি খেতে ভালোবাসে সম্প্রতি কি থিয়েটার বা বাইস্কোপ দেখেছে একেবারে একাধার থেকে সব এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি খেলা দেখে ইমপ্রেসড হয়ে আমি ভদ্রলোককে অ্যাপ্লিকেশান পাঠাই তারপর ডাক পরল গিয়ে কথা বললু সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল আমার নিজের একটা শখ ছিল দু একটা সেটা শুনে বদ্মলোক বোধহয় আরো খুশি হলেন বদ্রলোকের বয়স পঞ্চাশের বেশি না বেশ মনে দিচ্ছি আরেঞ্চ কাঠ দাঁড়িয়া ঘুপ টিকালো নাক আর চোখ দুটো যাকে বলে দীপ্যমান প্রমাণ জল জলের চোখ আমি খুব কম মানুষের দেখেছি চা এলো তাই তারিখোর কথা কিছুক্ষণের জন্য থামল আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি আর মনে মনে ভাবছি কত রকম কাজই না করেছেন ভদ্রলোক জীবনে এইটাই হলো তারিনি তারিণীখুড়োর বিশেষত্ব এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি এখন অবশ্য আর কাজ টাজ করেন না বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন আর সেখান থেকেই হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে তারিনি তারিণীখুড়ো বলেন বুড়োদের কোম্পানি নাকি ওর ভালো লাগে না चिंता चुमुक दिए एक खुड़ो आरो कर चमुक लाल संगे गोड़ा भलो सम्पर्क गड़े उठे এমন মুডে থাকলে আমাকে দু একটা ছোটো খাটো ম্যাজিক ওর টুরের প্রোগ্রাম করতাম ট্যুর ভারতবর্ষের চমকলাল বলতে ছেলে বুড়ো সবাই অজ্ঞান একদিন আমাকে ডেকে বললেন তুমি তারাপুর স্টেটের নাম শুনেছ নামটা চেনা লাগলো বললাম শুনিনি ज करते राज मैनेजर के एक चिठी छिड़े दाओ तीन तिलुम सतर मधे जब राजा চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতে খুবই আগ্রহী আমরা তো লটবহন নিয়ে একটা বিশেষ দিনে ফাইজাবাদ পৌঁছে গেল এগারোটা ট্রাঙ্ক তার একটা লরির ব্যবস্থা করার কথা আগে থেকে জানিয়ে দিয়েছিলাম ফয়জাবাদী রাজার ম্যানেজার মাধ সিং হাজির ছিলেন আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুডিও ব্যাগের গাড়িতে তুলে দিলেন রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে একটু বিশ্রাম করল তারপর ডাক পড়লে রাজার সঙ্গে গিয়ে দেখা করলুম বছর ৪৫ বয়স বেশ ধারালো চেহারা বললেন ছেলেবেলা থেকে ম্যাজিকের শখ প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে তাতে গান বাজনা থিয়েটার ম্যাজিক সবই হয় সেইখানেই চমকলাল তার খেলা দেখাবেন প্রথম দুদিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য পুরনো ইত্যাদি দেখি কেটে গেল তৃতীয় দিন করে দেখে নিলাম সব ঠিক আছে লোক ধরে থিয়েটারে হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই ম্যাজিক দারুণ হলো এখানে লোক যে এই জিনিস কখনো দেখেনি সেটা তাদের ভাবে ভাবেই বুঝতে পারছিল কখনো তারা উপরে তাও হয়েছিল সব শেষে এলো থট রিডিং এর খেলা জনা চার পাঁচ লোকের বিষয়ে আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল হঠাৎ বললেন আমি এবার সম্বন্ধে কিছু বলতে চাই হবে না রাজা একটু যেন উসকুস করে তারপর বললেন রাজাকে বাছাই করার জন্য তারপর চলল রাজা সম্বন্ধে তথ্য পরিবেশন বারো বছর বয়সে রাজা টাইফয়েড হয়েছিল বাঁচার কোন আশা ছিল না শেষে এক ফকিরের ঝাড় ভালো হয়ে ওঠেন রাজা বাবাটা স্বীকার করলেন তারপর ছমকলাল বললেন যে রাজার একটা আশ্চর্য গুণ হল যে তিনি দু হাতে লিখতে পারেন এটাও রাজা স্বীকার করলেন তারপর জানা গেল রাজা একবার একটা বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান তারপর শিকারের দলের এক সাহেব নাম ডান কুক। गुली मारे राजा सम्पत् सबलान से आज के सन्धे आमोद परिपूर्ण एजी हबन की आशा करी अपनी बुझे जिन कुल चोर सामने देखते चोख झलसे बुजते ही महामूल्य जिन राजापत्ति कथा जदुकर बताइना क्योंकि आज के दिन विशेष दिन आज हमारा জন্মতিথি তাই অনুরোধে খেলা শেষ হয়ে গেছে তাই তিনি চোখের বাঁদন খুলে ফেলেছেন রাজা তাঁর হাতে একটা জিনিস দিয়ে বললেন এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সবার সকলকে দেখাতে চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্টেজ লাইটের আলোতে ঝলমল করছিল সেটা একরকম মহামূল্য পাথর রং সবুজ কাজেই মরকত বলি মনে হয় কিন্তু এত বড় মরকত আমি কল্পনা করতে পারিনি এদিকে সবাই হাততালির চোটে কান পাতা যায় না রাজা চমকলালের হাত থেকে মনিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে তারপর ফিরে এসে চমকলালের হাতে থলি মুদ্রা ইনাম দিয়ে পরে দেখেছিলাম খটকা লাগছিল সেটা অবশ্যই চমকলাল বুঝতে পারলেন থেডিং এর জোরে যখন ফিরছি তখন আমাকে বললেন এত কি ভাবছ समस्त बेपार मन एक खटका सृष्टि प्रथम क्या चमकल खुबी कौतूहल हमें गल्पलना तुम्हारे फूटे तो मोटे तब शोन ওই যে পাথরটা দেখলে সেটা কোথায় পাওয়া যায় জানো কোথায় তারা সুন্দরীর মন্দিরে বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া তাই বুঝে তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেঁচে তার দুই ছেলে ছিল বড় হল সুরজ আর ছোট চন্দ্র তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে গভীর বোন তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরজ সিং তারা সুন্দরীর মন্দিরটা দেখতে পায় এবং ওর ভাইকেও দেখায় দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করে সুরজ সিং ছিল সভ্যভব্য কিন্তু চন্দ্র সিং অত্যন্ত লোভী প্রকৃতির সে বিগ্রহের গলায় মনিটা দেখেই সেটাকে হাত করে নেয় এ ব্যাপারে সুরজ আপত্তি করেছিল কিন্তু চন্দ্র তাতে কান দেয়নি আর তারপর কিছুকাল কেটে যায় রাজা মহেন্দ্র সিং এই মরকত মনির বিষয় কিছুই জানেন না এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে কিন্তু নিয়ম সিংহাসন পাওয়ার কথা বড় ছেলে সুরজ সিং এর চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করল বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলো সুরজ সিং এর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলো পাঠে ডাক্তার কিছু সন্দেহ করে সুরাজ সিং এর লাশ পরীক্ষা করেন তাই চন্দ্র সিং চটপট তাঁর ব্যবস্থা করে লাশ শ্মশানে সেটা ছিল শ্রাবণ মাস বজ্রপাতের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হলো শ্মশানে যারা সব যাত্রায় গিয়েছিল তারা সকলেই সব ফেলে দিয়ে পালালো যেমন হয়েছিল আবার প্রাণ ফিরে এলো আসলে সে মরেনি ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল এমনও হতে পারে যে চন্দ্রসিং আগেই ডাক্তারকে মোটা ঘুষ দিয়ে রেখেছিল কারণ সুরজ সিং এর স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো যাই হোক সুরজ সিং এখন চিতা থেকে উঠে পড়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে লাগলো কি হয়েছে সেটাও সে ঠিক করে বুঝে উঠতে পারল না শ্মশানের কাছেই এক কুটির সেই কুটিরে থাকতো এক তান্ত্রিক তিনি ছিলেন পিসাচ সিদ্ধ তন্ত্রের অনেক কায়দাকানুর তার জানা ছিল তিনি সুরজ সিংকে দেখে চিনতেও পারলেন এবং অনুকম্পা বশত তার কুটিরে আশ্রয় দিলেন তারপর তিনি মন্ত্র বলে সব ঘটনা বুঝতে পেরে সুরজকে ভালো করে বুঝিয়ে দিলেন বললেন তুই নতুন জীবন পেয়েছিস আমার কাছে এখন কিছুদিন থাক এখনো তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয় তারপর এই নতুন জীবনের সদ্ব্যবহার কর আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে ঝ লাভ আছে তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব রাজা হওয়া তোর কপালে নেই সেটা তোর ছোট ভাই হবে সুরজ সিং রইল তান্ত্রিকের কাছে দেড় বছর সেই সময় সে একটা জিনিস শিক্ষা করল সেটা হলো ইন্দ্রজাল তান্ত্রিক তার সমস্ত ঐন্দ্রজালিক বিদ্যা সুরজকে দিয়ে দিলেন তারপর সুরজ একদিন সাধুকে ছেড়ে নিজের পথ দেখল সে পথে এসে অনেক দূরে পাওয়া জীবনের সে সম্পূর্ণ থামলেন আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি বললাম সুরজ সিং আর চমকলাল তো একই লোক তাই নাকি চমকলাল মৃদু হেসে বললেন আপনি শুধু ম্যাজিক দিকেই ছেড়ে দিলেন আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই তা থাকবে না কেন আরে আমিও তো মানুষ তাহলে তাহলে আর কি তাহলে चमक लाल पकेट जिन करकेश्ल राज हाथ साफ बेपार्थी তারিণী খুঁড়ো ও ঐন্দ্রজালিক রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে ও তারিণী খুঁড়োর ভূমিকায় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় চমকলাল ও তান্ত্রিকের চরিত্রে মীর গল্পের কথক ও ন্যাপলা সোমা গল্পের সূত্রধার এবং রাজার ভূমিকায় দ্বীপ সত্যগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় টিম সার্টি সাসপেন্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইনটি এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায় ও শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হলো সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুঁড়ো ও ইন্দ্রজালিক আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে SUNDAY SUSPENS